بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে জালালাইন থেকে বাকারা যুদ্ধ করা তোমাদের উপর ফরজ করা হয়েছে ওহু আকুরহুল্লা কুম আর এটা তোমাদের কাছে স্বভাবগতভাবে অপ্রিয় স্বভাবগতভাবে এটা তোমাদের কাছে অপ্রিয় অপছন্দনীয় সাকিহীন এর মধ্যে কষ্ট থাকার কারণে ও আসা আনতাকই খাই আর হতে পারে যে একটি জিনিস তোমরা অপছন্দ করো বাহু আইরুল্লা কুম আর সেটা তোমাদের জন্য কল্যাণ এটা পারে একটা আকৃষ্ট হয় আল মুহালা কিন যে শাহওয়াত তার ধ্বংসের কারণ হয় আর শাহাতি শাহওয়াত প্রবৃত্তি এটাই তার ধ্বংসের কারণ হয় এবং যে হুকুম আহকাম গুলো তারতিহা অতএব হতে পারে যে তোমাদের জন্য কেতালের মধ্যে রয়েছে কারণ কেতালের মধ্যে রয়েছে বিজয় এবং গণিমত ওয়াল আজরা। কিংবা শাহাদাত এবং আজর সেখানে এক পাশে রাখছে বিজয় এবং রনিমতকে আর আও বলে বলতেছে শাহাদ আজরা যদি কোন একজন মুজাহিদ সে জয়লাভ করেন। তাহলে সে গণিমতের মান পায় সেখানে আজরও তো পায় বাকি সেখানে আজরটা ভিন্ন করে বলে নাই যেহেতু এটাকে পরে নিয়ে আসছে এই জন্য যেহেতু শাহাদাতের সুরতে সে জফর হয়নি এই জন্য সেখানে শুধু আজরটা নিয়ে আসছে অথবা কোন মুজাহিদ যদি সে বিজয় লাভ করে গনিমতের মাল পায় সেখানে গে সে আজর পাবে না অবশ্যই পাবে গণি হয়তো বিজয় লাভ হবে কারণ তোমরা যদি কিতাল তলব করো তাহলে তাতে রয়েছে লাঞ্ছনা কিতাল তলব করলে ফকরা কিভাবে শত্রু তোমাদের উপরে গালে হয়ে যাবে তখন তোমরা হবে জালিন এবং তোমাদের মাল এগুলো সব তারা নিয়ে নেবে তোমরা হয়ে যাবে ফকির আর সেটা হলো সেটা জানো না আল্লাহ তালা তোমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশের দিকে তোমরা দ্রুত ছুটো কোরআ কার সাধারণ নিয়ম হলো আল্লাহ তালার মেহরবানি এটা যে আল্লাহ তালা যখন বান্দাকে কোনো কঠিন কাজের হুকুম দেন তো সেটা বান্দা যেন করতে তৈরি হয় মানসিকভাবে এজন্য যেন বর্ণনা এমন ভাবে বলেন যেন বান্দার দিল তৈরি হয়ে যায় যে সকল কাজ আমাদের উপর আল্লাহ তালা ফরস করছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানের পরে হলো নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ নামাজের পরে তার করিম রোজা সেগুলোকে আমরের শিখা দিয়ে বলছেন আতুজাকা কি মসালাহ আমারের শিখা দিয়ে বলছেন কিন্তু ফরজ হুকুমগুলোর যে হুকুমগুলোর কঠিন সেই হুকুমগুলোকে গুরুত্বপূর্ণ তোমরা যে হাত করো যেটা এই আগেও একবার দিয়ে আসছে পাওয়া ছিল এটা দ্বারাও তো তাকিদ হয় আল্লাহ আমর সেটা তো মৌজিবলির বুঝুক কিন্তু যখন বলা হয়েছে তোমাদের উপরে ফরজ করা হয়েছে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ এটা হলো যেমন ধরো তোমাদেরকে যদি কোনো হুজুর বলেন যে এই তোমরা এই কাজটা করো তাহলে আমেরের মাতাম অনুযায়ী আমনের গুরুত্ব বাড়ে যদি মোহতায় তোমাদেরকে বলে যে তোমরা এই কাজটা করো তাহলে এটা গুরুত্বপূর্ণ বোঝা গেল কিন্তু যদি বলে তোমাদেরকে এই কাজটা করতে হবে আরো বেশি গুরুত্ব বোঝা গেল না এটা হলো প্রতিভা আলীগুল কেতা তোমাদেরকে এই কাজটা করতে হবে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো না শব্দ দিয়ে পিছনে গেছে তোমাদের উপরে কিতাল খরচ করা হয়েছে কাফের যদি মুসলমানদের শহরে ঢুকে পড়ে তাহলে আইন হয়ে যায় সবার উপরে জিহাদম্বাই ভারত আনছেন জহুরির হওয়ালা দিয়ে যে ইমাম জহুরি রহিম বলেন যে প্রত্যেকটা মুসলমানের উপরে কেতাল ফরস যদি কোনো ওজোরের কারণে সে মা হয় যে সরাস সশরীরে কেতালে যেতে পারে না তারপরেও তার উপরে কেতাল ফরজ বাকি সে সেটা আদায় করবে বাড়িতে বসে থেকে মালের দ্বারা অথবা যে কোনো উপায়ে সে এস্তে আনার মাধ্যমে সে ফরজটা আদায় করবে যেহেতু এখানে কুতি বা কুম বলা হয়েছে ইভাম জহরি রাইমুল্লাহ বলেন যে সবার উপরেই ফরজ যাদের গায়ে শক্তি আছে তারা তো সশীরে অংশগ্রহণ করবে আর যাদেরকে শরীয়তে মাহুর করার দিছে তারা তাদের কাছ থেকে যদি নুসরত তলব করা হয় তাহলে তারা নুসরত করবে যে কোনো উপায়ে তারা ও শরীর থাকবে তো ফোকায় একরামের তাস্ত্রীটা হলো যেটা এ মায়ে মের হওয়ালা আল্লাহ আলুসুরহিমুল্লাহ বলছেন যে যদি কাফেররা মুসলমানদের কোনো একটা শহরে পুরো দুনিয়াটা তো দারুল ওয়াহেদা তোমরা সিরাজির মধ্যে পড়ছ যে পুরো দুনিয়াটা মুসলমান যেখানে যেখানে সেটা হলো দারুল ইসলাম আর কাফের যেখানে সেটা হলো দারুল হারু যে এলাকাতে অল্প কিছুদিনের জন্য মুসলমানদের হুকুমত ছিল এমন কোন একটা এলাকাতে যদি কাফের ঢুকে যায় কাফের সেই এলাকাটা দখল করে ফেলে তাহলে আউআাল ওই এলাকায় যে সকল মুসলমানরা থাকেন তাদের উপরে আইন হয়ে যায় মানে প্রত্যেকের উপরে যাবে এরপরে চারপাশে মুসলমান তারাও যদি তারা করে না অথবা অক্ষম হয়ে গেছে পারা কাটদের সাথে তাহলে এইভাবে হুকুমটা আস্তে আস্তে সামনে থাকবে সবার উপরে ফর্জে আইন থাকবে যখন কাফেররা বের হয়ে গেছে এবার ফরজে কেফআ কেফাইয়ার অর্থ হলো যে সব সবার কাফেরদের মোকাবেলা যাওয়া এটা আর ফরজ রয়ে এরপরে গিয়ে মুখতালিফ কাজ আছে কে এটা করবে কেউ করবে কেউের যতগুলো এলাকা সেখানেই তারা বসে বসা আছে মুসলমানদের কোন এলাকা এসে ঢুকে নাই মানে মুসলমানদের এলাকা বলে কোনটা বোঝানো হয়েছে মানে যেই এলাকাতে কোন অল্প দিনের জন্য ইসলামী হুকুমত ছিল এই এলাকা তারা ঢুকে নাই আপন অবস্থায় তারা আছে ওই দুবার মাররাতান ও মার্ৰন কাফেরদের এলাকাতে মুসলমানদেরকে পাঠানো হবে এই যে এই যে পাঠানোটা হবে এটা হবে কি জন্য কাফেরদেরকে ভিতর সন্ত্রস্ত রাখার জন্য যে তারা যেন আমাদের দেশে এসে হামলা করার হিম্মত না করে একটা উদ্দেশ্য দিনের দা আবাদ যখন আলমাল হয় তোমাদের দেশ দখল করতে করাটা আমাদের মূল মাকসাদ না তোমরা ইসলাম গ্রহণ করো দেশ তোমাদের কাছেই থাকবে তোমাদের মধ্যে থেকে একজনকে আমরা আমির বানিয়ে দেব। তোমাদের যে আমির সে যদি আমির হওয়ার যোগ্য হয় তাহলে বাস তাকে আমরা আমির হিসেবে বহাল রাখবো তো সাহবা একটা সশস্ত্র অবস্থায় যেতেন তাদের কাফেরদের ইসলামের দাওয়াত দিতেন তো কাফেরদের দাওয়াত দিতেন মানে দাওয়াত দেয়া ফরজ যতটুকু ততটুকু করতেন তার মানে কাফেরদের যে আমির যে সামনে আসছে আমিরকে ইসলামের দাওয়াতটা দিতেন বাস এটাই হল ফরজ আদায় হয়ে গেছে যদি তার আগে থেকে ইসলামের এলেম না থাকে আর যদি ইসলামের এলিম থাকে তাহলে এই ফরজ ওই মুহূর্তে এটাও বলাটাও ফরজ না এই কথাটা বুঝতেছো দাওয়াত দেওয়া মানে হলো ইসলামের কথাটা জানায় দেওয়া যে ইসলাম নামে একটা ধর্ম আছে এই ধর্মের তাও কথা বলে আখিরুজ্জামান একজন নবী এই ধর্ম নিয়ে আসছেন এটা শুধু জানায় দেওয়া থাকে এটার নাম হলো দা দেখো হুজুর সাল একটা জানা আছে না দাওয়াত দিয়ে পাঠাইছেন কেন এই যে হুজুরের দায়িত্ব ছিল যে আরবের বাইরে যারা আছে তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে হবে হুজুরে হুজুরের দায়িত্বটা কিভাবে আদায় করতেছেন হুজুরে শশরীরে জান নাই এবং অনেক সাহাবিদের কেউ পাঠাইতেছেন না দুইজন সাহাবিকে পাঠাতে ইসলাম গ্রহণ করো নিরাপদ থাকবে এই যে এইটা হলো দাও তো এই দাওয়াত কোন অর্থ এটা এ মানে জানাই দেওয়া শুধু যে ইসলাম গ্রহণ করো এবং সাহাবা ইকরামের পুরো সিয়ার পুরো ও সাহাবাটা ঘাটতে তুমি দেখবা যে এটাই সাহাবা ইকরাম যুদ্ধ করতে যেতেন ওরাও সামনে আসতো সাহাবিদের পক্ষ থেকে একজন গিয়ে বলতো যে তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদের তোমাদের সাথে আমাদের কোনো কিছুই হবে না তোমাদেরকে আমরা আল্লাহর কিতাব দিয়ে দেবো তোমরা আল্লাহর কিতাব ফেসলা করো আর যদি এটা না করো তাহলে জিজিয়া দাও আর যদি জিজিয়া দিতে রাজি না হোক তাহলে সাইফ দ্বারাই আমাদের ফায়সলা হবে এইটা হলে দাও হার হার ফর্দের কাছে যাওয়া এটা তো সম্ভব না আর আল্লাহ করবেই না একদম শুনছো না তিরমিজি শরীফের সবকে যেগুলো পড়াতেন সেটার তাকলিফ গুলো লিখে আলাদা কিতাব হয়ে গেছে ধারসিত পঞ্চম খন্ডে যেখানে কিতাব ও সিয়ার মানে তিরমিজি কিতাব ও সিয়ারের আলোচনা যেখানে শুরু সিয়ার পঞ্চম খন্ডের কিতাব সিয়ারের শুরু দিক দিয়ে কিতাব ও সিয়ারটা পড়ানোর আগে দিয়ে হুজুর অনেক করছেন ওই তাকরিবটা প্রায় বিশ একুশ পৃষ্ঠার মতো সেখানে এই বিষয়টা এক স্পষ্ট করে আসছে যে ইসলামে যেই দাওয়াত মুসলমানদের উপর ফরজ করছে কাপেরদের কাছে সেটা হলো জানায় দেওয়া এই অর্থে দুনিয়ার কোনো মানুষ এখন আর নাই যার কাছে ইসলামের কথাটা পৌঁছেই নেই মানে যেই দাওয়াতটা আমাদের উপরে ফরজ যে তার ইসলামের খবরটা জানায় দেওয়া ইসলাম একটা কথা বলে যার কাছে এই দাওয়াত পৌঁছানোর ফরজ রয়ে গেছে সবাই সবার কাছে এই দাওয়াতটা পৌঁছে গেছে এটা তো কি বলছে স্পষ্ট হুজুরে তিরমিজি শরীফের যেই জায়গায় এই আলোচনাটা কিতাবের একদম প্রথম হাদিসের একদম শেষ দিকে উল্লেখ করে যেটা অন্যান্য সাধারণত করেন না কেউ ওখানে আহমদ বিন হাম্বাল রাহিমা উল্লার একটা আকোয়াল আনছেন তিনি বলছেন যে আমি এখন এমন কাউ কেউ দুনিয়াতে আছে যাকে দাওয়াত দেওয়া যায় মানে যার কাছে দাওয়াত দেওয়াটা ফরজ এটা আমার জানা নেই হবে লা জেনে তো ফরজে আইন হলো যদি কোন মুসলমানদের কোন একটা ভূখণ্ডে কাফেরা ঢুকে যায় তাহলে ওই ভূখণ্ড থেকে কাফেরদেরকে সরাই দেওয়ার আগ পর্যন্ত মুসলমানদেরকে ফরজে আইন হয়ে যায় আর যখন তারা সরে গেল এরপর হলো ফরজেকে ফার ফরজেকে ফাগ কতক্ষণ থাকবে সেই ভূখণ্ড থেকে কাফেরা দখল করে ফেলছে আরেকটা কারণ হলো কোন একজন মুসলমানও কাফেররা বন্দি করছে কোন একটা মুসলমান কাফেরা বন্দি করে ফেলছে একটা কারণ হলো ইসলামের কোন শেয়ার এর উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে যেটা করা যাবে না এটা আরও কয়েকটা আছে কথা স্পষ্ট এবারে একটু তোমাদেরকে শোনাই যেহা স্বাভাবিক ভাবে মানে যদি কাফের কাফেরদের দেশে থাকে মুসলমান মুসলমানদের দেশে থাকে সাহাবিদের সময় যেটা ছিল আর কি সাহাবিদের সময় ছিল মানে হলে একেবারে ওই জিহাদ হর মুসলমান হর হাল মে ফার্জ হাত রসুল করিমাদ আইন কে হর হর মুসলিম পর আদ নই বলকে ফর্জ কফা হ্যাঁ মুসলমানো কি জমা ফর্জ কোা কর দে বাকি মুসলমান সবক দোষ সমেয়ে জাহাদ ফর্জ কেফা একটা জমা জব হিস জমান জহাদ আদা করব মুসলমান তরক ফর্জকে গুনাগার হে মনে যে সূরত ফর্জ কেফা একশো জনে করুক বলতেছে যে সুরতে ফর্জেক থাকে ওই সুরতে যদি কোন একটা জামাত এটা আদায় না করে তাহলে সবাই গুণাগার হবে এরপরে এটা তো হলো ফর্জে ক্যাফায়ের সুরত বললো এরপরে তিনি এখানে এটা যে হাতটা যে সেটা ফর্জে কেফায় কিন্তু আবার একটা হালাতে আছে সেটা ফরজে আইন হোসেন বলতেছেন যেহাদ সিয়ামের মতো না সবার উপরে ফরজ না এটার কিছু দলিল আছে যে কোনো সামনে আসবে মুজাহিদ এবং কায়েদনজনের সঙ্গে আল্লাহ হোসেনের ওয়াদা আছে জান্নাতের ওয়াদা আছে দুজনের সঙ্গী যখন জান্নাতের ওয়াদা আছে বোঝা গেছে যে কায়দ সেও কবিরা গুন্তাকে এর দ্বারা বোঝা গেলো যেহাদ ফর্জে আইন হলে তো জেহাদ ছাড়লেই গুণাকার হয়ে যেত ওই আয়াত দ্বারাও বোঝা যায় যেহাদটা ফর্জে কেফায়া সেখানে আসবে ওই আয়াতটা কেফায়ের সাথে আসবে জেহাদ যে সুরতে ফর্জে কেফায়া ওই সুরতে কিছু মানুষ জেহাদে যাবে কাজ করবে কেফায়া যারা জেহাদ করবে না তারা গুণাগার হবে না যেহেতু কেফায়া বাকি কেফায়ের সময় অন্যান্য সবগুলো কাজই ক্যাফায়া কিন্তু ক্যাফায়া হলো জেহাদের কেফায়াটা সবগুলোর হচ্ছে উপরে মুজাহিদিন সব কাজই কেফায়া ইয়টা বলতেছে যে ফর্জে আইনটা কখন হয় হা আগার কেসি ওয়াক ইমাম জরুরত সমাজ হুকুম দে ইমামুল মুস্তিমিন যদি সব মুসলমানকে একসাথে বের হওয়ার নির্দেশ দেয় আম হলো যে কাফেররা মুসলমানদের দেশে ঢুকে গেছে অথবা ঢুকার জন্য রওনা হয়ে গেছে মুসলিম দেশ থেকে মেকদারে সফর পরিমাণ দূরত্বে এসে গেছে তাহলে সবার উপর যে আইন হয়ে যায় তাহলে যদি ইমাম সবাই হুকম দে সব মুসলমানো আপনার সোনা মুসলমান শোহরে যে ছিল জেহাদ তারা পড়তেছে না তাহলে এর আসে মুসলমানো মুসলমানো আলম এ পুরী ফর্দ মুসলিম পর এসে জিহাদ ফর্জ আইন है। যদি মুসলমানদের দেশে ঢুকে পড়ে অথবা মুসলমানদের আমির সব মুসলমানদেরকে বের হইতে বলছে আরো যেটা অন্য জায়গায় যেটা বলছে যে কোনো একটা মুসলমান যদি কাফেরদের হাতে বন্দি। হয় কোনো ইসলামের কোন শেয়ারের উপরে যদি বিধিনিষেধ আরোপ করা হয় এই সবগুলো শুরুতে আইন হয়ে যায় ফরজে আইনের অর্থই হলো যে প্রত্যেকটা মুসলমান তাকে আদায় করতে হবে কেউ আদায় না করলেও আমাকে আদায় করতে হবে আমি আদায় করলে ফরজ আদায় হয়ে যাবে আমার জিম্মাদ ফল হয়তো হবে কারণ জেহাদ এমন একটা আমল যে এটা সবাই একসাথে করলে ফলাফল পাওয়া যাবে কিন্তু ফরজে আইনের ব্যাপারটা হলো যেহেতু আমার উপর দায়িত্ব অতএব আমি যদি কাজটা করি তাহলে ফল হয়তো হবে না কিন্তু তারপরে কিন্তু আমাকে জিম্মারি সবার উপরে যদি না আসে তারপর প্রত্যেক মুসলমান তাকে বের হতে হয় এটা হলো যে মধ্যে আসবে তোমাদের যে কোন একজন মুসলমান সে নিজে বুঝতেছে না আপনি একা বের হয়ে যান আর বাকিদেরকে আনতে পারবেন না ওদেরকে আপনি হার ঈদের মিনিম আপনি একা বের হয়ে যান আর বাকিদের ব্যাপারে তাহারিদ করেন তাহলে আপনার একা বের হবেন বাকিদের মধ্যে তাহারিদ করবেন এটার বদলতে ফল আল্লাহ একটু না একটু একা বের হয়েছেন যুদ্ধ গুলো পারবেন না কিন্তু আমি পারবো কি পারবো না এটা আপনার দেখার বিষয়টা না আপনি একা ফরসটা করেন তাহলে হয়তো আল্লাহ তালা এই কাফেরদের যুদ্ধটাকে থামাই দেবেশা দা আসা কি এটা হলো ফরজে আইন হয়ে গেলে আমিও পড়লাম না আল্লাহ তারা সবাইকেই ধরতে পারবেন এমন না যে আল্লাহ তারা সবাইকে ধরতে পারবেন এমন নাকি ব্যাপারটা না সবাইকে ধরতে হবে ব্যাপারটা এমন মানে একদম একদম সমান লেভেলে হয়ে যায় সমান সমান লেভেলে আর যখন অন্যান্য সেটার জন্য হয়তো সে পুরস্কার পাবে কিন্তু ফরজ নামাজ ছাড়ার কারণে সে আল্লাহর কাছে মহা কাজে হবে না কি বুঝতে পারো নাই রাতের বেলা অনেক নামাজ পড়ছে সে কিন্তু এরপরে আর নামাজ সে করতে পারেনি অথবা একজনে নফল নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত ব্যস্ত আসে যদি ফর্জে আইন আদায় না করে নামাজ না পড়ে তারপরে প্রত্যেক মুসলমান সে নিজে একা করতে হবে দুই তৃতীয় হলো যে অন্যান্য ফরজে আইনের ব্যাপারে যেমন সবগুলো সমান ইমান আনার পরে এই ইমান আনার পরে সব হুকুম আকামের লেভেল সমান মুসলমান হয়েছে এখন সব হুকুম আকমের লেভেল সমান না মুসলমান এখন নামাজও করতে হবে তাকে রোজাও রাখতে হবে জাকাতো দিতে হবে হজ করতে হবে আরো যা যা সুদ সুদ থেকে বাঁচতে হবে সরাব থেকে বাঁচতে হবে পর্দা করতে হবে সব সমান একেবারে এখানে লেভেলটা এমন না যে প্রথমে কয়েক মাস নামাজ করবে এরপরে যখন নামাজ পড়ে মোটামুটি দিদির মধ্যে আল্লাহ তালার মহব্বত ভালোবাসা ভালো করে জমবে এরপরে সে রোজা শুরু করবে এরপরে রোজার পরে এরপরে আল্লাহ এরপরে আনছে এখন তার উপরে নামাজ ফরস হয়ে গেছে যত রোগী ইমান আছে এত নি তুমি এরপরে নামাজের জন্য যেই পরিমাণে মারেফা ইয়াকিম লাগবে সেটা নামাজ পড়তে পড়তে তোমার হাসিল হবে নামাজের আগে দিয়ে আলাদা এমন কোন ট্রেনিং নাই যে ট্রেনিং করলে তারপরে নামাজ পড়ার মতো ইমান হাসিল হবে এরপরে তুমি নামাজ পড়বা কি এমন আছে কিছু না নামাজের জন্য যেই পরিমাণ লাগবে সেটা নামাজের দ্বারাই হাসিল রোজার জন্য যেই পরিমাণ লাগবে সেটা রোজা রাখতে রাখতে রাখতে হাসিল এই কথাটা বলাটা ভুল যে বিশেষ একটা হুকুমের ব্যাপারে বলা যায় এটার জন্য ভিন্ন একটা কাইফিয়ত লাগবে এটা একটা জন এমনি আকলেই তাকা করে যে এটা কথাটা কিভাবে হয় বিশেষ একটা হুকুমের জন্য বলা যে এটার জন্য ইমানের এমন বিশেষ একটা কাইফিয়ত লাগবে সেই কাইফিয়তটা কে মতো আইন করে দেবে নবীতে এখন নাই একাই কাইফিয়ার টা কে আইন করবে যে এতটুকু সময় পার হলে তারপরে সেই কথাটা যদি পড়ে তার কোন রকমের খুজু নাই কিন্তু তারপরেও তো আমরা তাকে বলি যে তুমি পড়তে থাকো পড়লে অন্তত নামাজের ফর্জিয়তো আদায় হয়ে আর নামাজ পড়তে পড়তেই খুশু খুজু হাসিল হয় ব্যাপার তেমন না সেখানে গিয়ে ওই যে হাদিসের মধ্যে না কেউ যদি নামাজ পড়ে নামাজ যদি সে ভালো করে না পরে তাহলে নামাজটাকে পুরাতন কাপড়ের মতো বানিয়ে তার মুখে ফিকে মারেজালে আমার মধ্যে আসে না এখন কেউ যদি এই কথা বলে নামাজ ছেড়ে দেয় আর নামাজ আমি ফুলো নামাজ আমার পুরন কাপড় বানায় মুখে ফিকে মারবাস করে নেই পরে একটা সেজা দিবে জানাতন ফেল সে মা দাঁড়িয়ে এই এই কথাগুলো তো আসলেই ভুল সব ক্ষেত্রে এই কথাগুলো ভুল এটা এইটা আসলে আমাদের মধ্যে একদমই মানায় একদম জাহেলানা কথাগুলো সাতার শেখার জন্য যেই পরিমাণ সাহস লাগবে সেই সাহসটাকে সাঁতার সাঁতার জন্য তারপরে গিয়ে শেখা হবে ব্যাপারটা এমনই যে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা যখন দিচ্ছেন আমাদেরকে অর্থে এই হুকুমের জন্য যেই পরিমাণ ভিতরে লাগবে এটা এটা খেলেই হবে এটা এই এই হুকুমটা পালন করলেই যে এসে এসে যাবে যে হজে যে সকল ওই যে অনেক সময় দেখা যায় এমন মানুষে হজে যায় যে নামাজ পড়ে না এই লোকটা হজে যাওয়ার পরে তারা অবস্থা হয়ে যায় না আল্লাহর ঘর দেখে সেও যদি বলে যে আমার নামাজ পড়তে ইচ্ছা করে না কিন্তু হজে যাই তো মন চায় আমি বলবো না যে ওই ঝলতি যাও হজে ঝলতি যাওয়া হজে কারণ হজে ওখানে জায়গাটাই এমন যে ওখানে গেলে হয়তো তার ভিতরে নামাজটা এসে যায় এসে যায় ব্যাপারটা এমন আসলে যে শরীর তো কোনো হুকুম একটা এই কথাটা কেউ বলে কেন বলে না কারণ নামাজে পরে তার রোজা তার রাখতে হবে এটা কোন এমন না যে নামাজ পড়লে আপনি রোজা রাখা লাগবে একজনে হজ হজের জন্য তাকে বললো যে ভাই আপনার তো হজ ফরজ হয়ে গেছে সে বলে আমি নামাজ রোজা করতেছি না এখানে আরে নামাজ বোঝা করতেছেন হজ নামাজ বোঝার সময় কি তারা নাকি কোনো মুনাফাতে আছে কথাটা বুঝতে চান বাড়িতে এসে নামাজ পড়ে পাশাপত্য নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে রোজা রাখে জাকাত সে বলতেছে আমি তো নামাজ মোজা করিত নামাজ বোঝা করেন তাই গুলো কি হজে আমা যা হজে গেলে কি হজে গিয়ে কি নামাজ বুঝা করা যাব না এই কথা হলো এটা বরং এখানে আপনি নামাজ রোজা যেই কাইফিও করতেছেন হজে গেলে তার চেয়ে আরো অনেক অনেক উন্নত করা যাবে এই ভুলটা আমাদের অনুষ্ঠান হয়ে যায় যে একটা হুকুমকে একটা কথা হলো দ্বিতীয় কথা হলো দেখো এখানে আল্লাহ কথা কিভাবে বলতেছেন তোমাদের উপরে জেহাদ ফরস করা হয়েছে তোমাদের কাছে জেহাদটা খুব কঠিন আর হতে পারে যে একটা জিনিসকে তোমরা অপছন্দ করো আর সেটা তোমাদের জন্য কল্যাণ আর একটা জিনিসকে তোমরা পছন্দ করো কিন্তু সেটা তোমাদের জন্য অকল্যাণ কর এইভাবে নরম ভাবে বলতেছেন কেন কতটা এরপরে যে সারেও সুন্দর করে ব্যাখ্যা দিছে যে একবারে আয়াতের মফুমটা লাল লাকুম লাল্লা শব্দ দিয়ে লাল্লা শব্দ দিয়ে যে হতে পারে তিতালের মধ্যে তোমাদের খায়ের আছে যদি তুমি অপছন্দ করো এটা হলো এটা বোঝার জন্য মেসাল বুঝো মনে করো ছোট্ট একটা বাচ্চা মনে করো তোমার ছোট্ট ভাই তারে সে শীতকাল ঠান্ডা সে আইসক্রিম খাইতে যেতেছে এখন সে একদম জিদর্শি তার আইসক্রিম দিতেই হবে তুমি তাহলে যতই বুঝাও যে আইসক্রিম খাইলে ক্ষতি হবে ক্ষতি হবে স্বাভাবিক হইতে পারে একটা জিনিস তুমি পছন্দ করো কিন্তু এটা তোমার জন্য ক্ষতিকর আরেকটা জিনিস তুমি এই অপছন্দ করো কিন্তু সেটা আসলে তোমার জন্য ভালো এটা হইতে পারে কিনা হইতে পারে আর এটা হইতে পারে কিনা যে আমি তোমার একটু বেশি জানি এটা হইতে পারে কিনাটা ঠিক এমন একেবারে আল্লাহ তার নরম হয়ে বলতেছেন জানো আমাদের দিনের ভিতরে কথা ঢুকে যায় আসা হতে তো পারে আর তোমরা একটা জিনিসকে পছন্দ করো মানে তর্কের তেতাল এটা তোমাদের জন্য সার আর এটাও কি হতে পারে না যে আমি তোমাদের একটু বেশি জানি অত আমার কথাটা আমি জানো অল্লাহ আলমন আল্লাহ জানে তোমরা জানো না দেখো আল্লাহ তার কতটা মেহরবান এইভাবে আল্লাহাল না বললে পারতেন না আল্লাহ করে তাদেরটাকে বলতে আলমন মানে তোমরা এই কেতাল এর খায়রিয়তটা জানো না তোমরা কেতালের খায়রিয়তটা জানো না আল্লাহ তেতালের খায়ের হওয়াটা জানেন এটা থেকে কেউ কেউ বলেন যে ইয়ার থেকে এটা বোঝা যায় যে কেতাল এটা হলো এলেম আর কেতাল খায়ের এটা যদি কারো বোঝে না আসে তাহলে সেটা সারা আন এলেমি না এটাকে তাদের থেকে এলেমটাকে নফি করা হইতেছে নফি করা হইতেছে তো দেখা এই আয়তে আল্লাহ তালা কেতালের হুকুম দিলেন এরপরে সামনে তো দেখবার কত ভাবে আল্লাহ তালা বলেন কত ভাবে আল্লাহ বলেন সবগুলো আসলে একদম দিলটাকে হাজির রেখে মৌদিদি সাহেবের মতো না তুমি আগে নিজে মনে মনে একটা সিদ্ধান্ত নিচ্ছো যেমনই আসুক আমি আমারটার উপরে গোহাল থাকবো না এটা এটা তো কাজ এটা একবার এটা একদমই করোনা একদমই করোনা এটা তাহলে ইহুদিউলামদের মতো হয়ে যাবে ইহুদিউলামদের মতো হয়ে যাবে তুমি দিলটাকে একদম খালি রাখো এরপরে আয়গুলো পড়ো দেখ দেখো আল্লাহ তাল্লাহ তোমার কি বুঝেতে চেয়েছে কি বুঝতে কত কিছু আমরা পারি না কারো নসিবের নাও থাকে আল্লাহ তাদের কাছে মাপ পাওয়ার আশা করা যেত কিন্তু তুমি জুরআ দেখাইলা জুরআ দেখানো এটা এমন একটা জিনিস যে এটাই আবদুল্লাহ বিন উবাইকে আবদুল্লাহ বিন উবাই